সম্মানিত উপস্থিতি আমরা যে বিষয় নিয়ে আলোচনা করিয়া সেটা হইলে কি সালাত আর সালাত আমরা দেশ বা আমরা সমাজে দেখি যে আমরা ছোটবেলা থেকে শিকিয়েছি যে নামাজের নিয়ত হরা লাগে আর নিয়ত আমরা শিকাইছেন যে মুখ দিয়া ফরতা আমরা নয় মানুষের লিয়াল্লিয়াই তালা আর বা রাকাতাই অথবা সালা অথবা রাখা তাই এইভাবে আমরা বিভিন্ন নিয়ত ফড়া শিকাইছেন অথচ আমরা আনশা থেকে যেটা পাই যে নিয়ত হরালে কি ফরজ নিয়ত খরা ফরজ এবং নিয়ত ফড়াটা ওই লগি রসলটা কি কোনো সহি সূত্রে প্রমাণিত কোনো রেফারেন্স বা দলিল নিয়ত করা এবং ফরার মাঝেক্য নিয়ত দিয়া আর নিয়ত ফরতে মোগ দিয়া নিয়তের লেগে এমন একটা ইবাদত যেটা ওই লগি অন্তর দ্বারা করতে হয় মুখ দিয়া নাই আর অন্তরের নিয়তের লেগে কোন নামাজ ফড়া খতরাখাত নামাজ ফোড়া এটা অন্তর তাখান নাম ওই লেগে নিয়ত নিয়ত অর্থলি ইচ্ছা করা নিয়ত অর্থলি সংকল্প করা আর আমরা শুধুমাত্র ইসলামের যত ইবাদত আছে একমাত্র হজ ছাড়া অন্য সব নিয়তের লোক অন্তর দিয়া করা লাগে আর অন্তর নিয়ত হরতই হইব্য আর নয়তনসল্যই তাহলে এটা যদি খরা হয় তাহলে এইটা রসুদি ইসালামর শূন্যতাকে প্রমাণিত নয় আর রসুদিসাল্লামর শূন্যতাকে যদি কোনো প্রমাণিত না হয় আর এটা যদি আমরা খরি তাহলে এটা আল্লাহ সুবাহান উতালাহ খবলৈত নয় রসুল্ল্লা আল্লাহ সুহান ও তাল্লাহ কছেন যে রসুলের যেটা দিন তোমরা সেটা অমা আতা রসুলো ফাঁকুজু অমানুমানু আল্লাহ সুহানা কেছেন ইয়া ই হল্লাহ আতী রসুল্লাহ হে ইমান দারগন তোমরা আল্লাহরান কর রসুলেরগত করো তোমার আমলে নষ্ট করিও না আর যে মান যে এমন আমল যে এই ব্যাপারে আমি কোনো নির্দেশনা নাই সেটা এতে আমরা যদি এমন কোনো আমল হরি যেটা রসুস আল্লাহ ইসলামর তাকিয়া শহীদ সত্যের প্রমাণিত না হয় তাহলে এটা বা আমলটা বাতিল হয়ে যাব এতে আল্লা সুবাহান আমরা এই আল্লাহ সুবাহান যেভাবে হয় আমরা যাতে এত কষ্ট করিয়া সালাদা করবো এটা যেন আল্লাহ হয় এই ব্যাপারে যেন আমরা সচেষ্ট থাকি আর এই ব্যাপারে এই লগির মহম্মদ রসুল্লাহলাম অনুসরণে আমরা করতে হইব এতে মোহাম্মদাম সালাদা কিয়া নোয়াইতে আনুসল্লা আল্লাহ তাহলে এইভাবে কোনো নিয়ত মুখ দিয়া উচ্চারণ করে রসুল্লাসলামি না আমরা যদি দেখি যে এই ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ বা আমরা দেশ ছাড়া অন্য যদি আরব দেশ তারা এইভাবে কোনো নিয়ত তারা কোনদিনে মানে তারা হিকছে না বা তারা এটা করে নালে তারা জানে যে নিহতের লোকীয় অন্তরের মাঝে করতে হয় আল্লাহ সুহানো তালা আমার এই রসুস চলাই মানুষের যথাযথভাবে সালাত তফিক দানবী নাম মহামদি ওসলা